যখন ইব্রাহিম তার পিতাকে বললেন তার পিতা আজর কে বললেন যে আপনি কি মূর্তিগুলোকে গুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করছেন তাদেরকে মাবুদ হিসাবে আপনি মেনে নিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কাউম পুরোটাই সুস্পষ্ট গমরাহিতে লিপ্ত হয়ে গেছেন তার পিতাকে তিনি তাহিদের দাওয়াত দিচ্ছেন সেদেক থেকে উদ্ধার করার জন্য বলিষ্ঠ কণ্ঠে অবশ্য তিনি কখনো বি করেননি আদবের সাথেই বলেছেন পিতা তাকে হত্যা করার হুমকিও দিয়েছেন যদি তুমি মূর্তি পূজায় ফেরত না আস না করো তাহলে তোমাকে হত্যা করো বহুদিন পরে ইব্রাহিম আলাহ সালাম সহ্য করলেন পিতার সঙ্গে অনেক কথাবার্তা হলো কিন্তু এখন হত্যার হুমকি দিয়েছেন এবং হুমকিতে শুধু ধমক না তিনি আজ সেটা করার জন্য সংকল্প করে ফেলেছেন আমি একদম তোমাকে হত্যা করে বলবো সে তার মাইন্ড আপ করে ফেলেছে তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন যে আর তো পারা যায় না এখন তো আমাকে চলে যেতে হবে আমার জানিয়ে তবে আমি স্টিল আল্লাহ করবো আল্লাহ করেন তোমার আর কোন অধিকার নেই ইব্রাহিম আলাইলাম এর এই কাহিনী কিভাবে আসছে এখানে তার পিতার নাম এসেছে আজ আপনারা অনেক শুনেছেন বিভিন্ন তাফসিরে তার পিতার নাম এসেছে তারা তার পিতার নাম কি আজার না তার এখানে পুরানে আজার হিসেবে এসেছে আর তারাহ পাওয়া গেল এটা ইসরায়েলি রেওয়ায়তে আসছে যে তার নাম হচ্ছে তারাহ এবং আহ তারাহের পিতার নাম হচ্ছে নাখুর নাখুর হচ্ছে সারু সন্তান আর শারু হচ্ছে আরগু আরগুর পিতার নাম ফালেক ফলে পিতার নাম আহের তার পিতার নাম সালেখ তার পিতার নাম আক তার পিতার নাম সাম তার পিতার নাম নূ এরকম সিলসিলা পাওয়া গেছে ইসরায়েলি রেওয়ায়তে এখন ইসরায়েলি রেওয়ায়তে যে সিলসিলাগুলো পাওয়া যায় এগুলো কতটুকু ব্যাপারে আমরা অনেক আলোচনা শুনেছি যে নবী করিম সাল্লাম বলেছেন লাহলাল কিতাব মনে করতে হবে তাদের ইনফরমেশনটা ভুল ঠিক না আর টক্কর না লাগলে হতেও পারে নাও হতে পারে এখন তাহলে এখানে দেখা গেল নুহ আল্লাহ সাল্লাম সেল সাম সামের ছেলে আর ফসাদ তার ছেলে শালেখ তার ছেলে আবেদ তার ছেলে ফালেক তার ছেলে আরগু তার ছেলে শাহু তার ছেলের নাম হচ্ছে নাখুর নাহুর নাহুরের ছেলের নাম তার আহ তার আহের ছেলের নাম ইব্রাহিম এরকম ব্যবহারটা যে পাওয়া গেল এখন তো এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল তা সেই হিসাবে গ্রহণ না করার কথা কিন্তু মুফশ্রিনী কেরাম বলেছেন যে কন্ট্রাডিকশন না সামঞ্জস্যের কারণ আছে যে তার নাম হয়তো অরিজিনালি তার রাখ বা তার কিন্তু তার টাইটেল তার উপাধি তার পরিচয় আজার হিসাবে এসেছে কারো করে একাধিক নাম থাকে এবং অনেক সময় উপাধি দ্বারা মানুষ বেশি পরিচিত হয় অরিজিনাল নামের থেকে যেমন ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলী ওনার নাম কি আহমাদ ইমাম আহমাদ বললে তো ওনাকে কেউ চিনবে নাচা বাদশাহ টাইটেল ছিল কি ফেরাউন যেই সিংহাসনে পড়তো সেই ফেরাউন তো আর আদের শব্দটা আবার কেউ অর্থ দিয়েছেন যে আদের অর্থ হচ্ছে যে ব্যক্তি অপরাধী সে সেরেক করত সেই হিসেবে আল্লাহ তালা তারকের গুনার অপরাধ দিয়ে তার নাম ডেকেছে আজার তো হতে পারে এটা আর কেউ যদি গ্রহণ করে যে না কোরআনে যেটা আছে নির্ভরযোগ্য সেটাই আমরা গ্রহণ করি আর ইসরামী আয়টা সত্য হইতেও পারে না হইতে পারে ওটা থাকবে তারা আজারই বলবেন আর তার তার এক তারা নিচ্ছেন না তো এটা নিয়ে শ্রেণী কেরামের মধ্যে দুটো মত পাওয়া গেছে যাই হোক নাম যাই হোক মানুষ তো একজনই ইব্রাহিমের পিতা এতে সন্দেহ আছে নাকি এতে সন্দেহ নাই কারণ আল্লাহ তালা বলে দিছেন আবি ইব্রাহিম তার বাবাকে বলল এটার মধ্যে কোন সন্দেহ নাই ইব্রাহিম তার বাবা তার অথবা আজ দুটো একই জিনিস যদি দুটোই হয় এতে কোনো অসুবিধা হয়নি তো যাই হোক ইব্রাহিম আল্লাহ সালামের সঙ্গে তার পিতার এই যে কথাবার্তা হলো সেই কথা এখানে শুরু হল এখন আসল তিনি তার পিতাকে তাও দাওয়াত দিচ্ছেন সেরেকের ব্যাপারে তার কাছে তুলে ধরছেন যে এটা একটা মিথ্যা এটা একটা অপবাদ আল্লাহ তালার নামে এটা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে মূর্তি হিসাব মধ্য হিসেবে গ্রহণ করার কোন অধিকার মানুষের নাই এটা অন্যায় আচরণ এ জিনিস ঠিক আপনি সরে আসেন এর কোন দলিল নেই এটা গোমরাহী এটা পূর্বপুরুষ থেকে চলে আসছে ভুল ধারণার ভিত্তিতে মান বিভিন্ন মা কাছে মাথা মতো করছে এরপরে তার কি একশন হল এই ঘটনা এখানে আসেনি এটা পরবর্তী পর্যায়ে আমরা অন্য সুরাতে অন্য সময় তার সেটা শুনব এখন আসছে ইব্রাহিম আল্লাহ নিজের কথা তিনি আল্লাহকে আবিষ্কার করলেন ইবাহিমকে দেখালামাওয়া তেওল আর আসমান জমিনের মালাকুত মালাকুতের শব্দের অর্থ কি এটা মুল্কের বহু বচন রাজত্ব ক্ষমতা রাজত্ব ক্ষমতা কার হাতে লিল্লাহ তো এক বচন ব্যবহার করলে আরো ব্যাপক অর্থ চলে আসে তো আল্লাহ তার মনেকে দেখালেন কিভাবে দেখালেন বিভিন্ন তরিকা হতে পারে সেটা যে আল্লাহ তালা নবীদেরকে দেখান এলহাম করেন স্বপ্নে দেখান নবীদের স্বপ্ন অহির মতো হয়ে যায় এভাবে আল্লাহ তালা ওনাকে দেখিয়েছেন আল্লাহ তালার কুদরত কি ক্ষমতা কি তিনি এটাকে রিয়ালাইজ করার সুযোগ পেয়েছেন নবীরা এভাবে দেখেন তো আল্লাহ তালাকে আবিষ্কার করেন এমন কি স্বয়ং আমাদের রাসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম মায়ের প্রার্থ থেকে এসে কি জানতে পেরেছেন তিনি আল্লাহ নবী আল্লাহ তালাকে কিভাবে পাওয়া যায় সব শিখে ফেলেছেন মায়ের প্রার্থীকে এসেই না তা কিন্তু সবাই মূর্তির ইবাদত করে এই মূর্তিগুলোর তো কোন ক্ষমতা নাই মাটি মূর্তি পাথরের মূর্তি নিজের হাতে বানায় তার ইবাদত করে উনি একদিনের জন্য ইবাদত করেন ছোট বয়সে এমন কি আল্লাহ তালা কোন নবীদেরকে দিয়ে সেরে করান না কিন্তু আল্লাহকে কেমনে পাওয়া যাবে কেমনে ডাকা যাবে ওই তরিকা তো নব আসার আগ পর্যন্ত নবীদেরও জানার সুযোগ হয় না হয় নাকি থেকে জান তিনি খুশি হবেন কোথায় গেলেন আবিষ্কার করতে পাওয়ার জন্য গার হেরাতে গেলেন এমন একটা পাহাড়ের উঁচুতে একটি গুহার মতো যার জানালা রয়েছে সেখান থেকে আল্লাহর ঘর দেখা যায় তিনি সেখানে ধ্যান করছেন যেটা বলে ধ্যান অর্থ যে মানে চোখ বন্ধ করে এরকম করে কিছু নয় তিনি আল্লাহ আল্লাহকে পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সেখানে তিনি নিজে আল্লাহকে পাওয়ার চিন্তা আছেন। হচ্ছেন অবস্থা এক পর্যায়ে অনেক সময় কাটাতে কাটাতে কাটাতে কাটাতে আল্লাহ তালা ওনার কাছে কাকে পাঠালেন জিব্রাহিআ আলাামকে তাহলে নবীরা আল্লাহ তালা পাওয়ার জন্য এই রকম তারা অনেক চেষ্টা করেন এবং তাদের কাছে আসমান জমিন এগুলো থেকে তাদের কাছে আল্লাহ কর্তার ধারণা ফুটে উঠে সেগুলো ওহির মাধ্যমে কনফার্ম হয় এগুলোই তারা এভাবে পান বিভিন্ন নবীকে বিভিন্ন তরিকায় আল্লাহ তালা এইভাবে আল্লাহ তালার সন্ধান দিয়েছেন সবাইকে অহির মাধ্যমে দিয়েছেন কিন্তু ইব্রাহিম আল্লাহ সালামকে অহিন আদিল করার আগে আল্লাহ তালা দেখালেন এটা হতে পারে নবুত পাওয়ার আগে নবী করিম সালাম নবুদ পাওয়ার আগে স্বপ্ন দেখতেন সুন্দর সুন্দর যা স্বপ্ন দেখতেন তা ফলে দিতাকি সবাহ এইভাবে করে ইব্রাহিম আল্লাহামকে আল্লাহ তালা দেখালেন আহ মালাকুতের অর্থ হচ্ছে যে কেউ কেউ বলেছেন হিমাফ ইসলামা আবাহ আতিল সেগুলো আল্লাহ দেখেন আর বনিয়া কিভাবে আল্লাহ আল্লাহ দুগুলো আল্লাহনাকে তো ফিজিক্যালি দেখালেন ফেকানিম তখন মূর্তি দেখলে তিনি ছোটকাল থেকে নবী হওয়ার আগেই বলতেন কি করে এগুলা এগুলো কোন ক্ষমতা আছে নাকি ছোটকাল থেকে তিনি কোন নবী এই সমস্ত করেননি পছন্দ করেননি এরপরে আল্লাহ সব দেখালেন আস্তে আস্তে করে ওনার সেটা ফুটে উঠল প্রথম দিকে ওনার এই যে আয়াত আসলো যে তিনি মালাকুচসমতর আদে দেখলেন আকার জমিনের আল্লাহর ক্ষমতা কুদরত এগুলো দেখে আল্লাহ তালা অটোমেটিক বিভিন্ন ভাবে তুলে ধরলেন তার কাছে ফুটে উঠল আচ্ছা এরপরে আসলো যে উনি পরবর্তী আয়াতে বলছেন রাতের বেলায় যখন রাত যখন তার উপরে অন্ধকার সহকারে নেমে আসলো তখন বলে বসলেন হাদা রব্বি এইটা হচ্ছে আমার রব চাঁদকে আচ্ছা প্রথমে কাবা প্রথমে কতগুলো তারা দেখলেন তারাগুলোকে লক্ষ্য করে বলেন এগুলো আমার রব এই কথা কেমন কথা তিনি আল্লাহকে আবিষ্কার করছেন এখন তারা তারকারী গ্রহ নক্ষত্রগুলোকে এখন কিভাবে রব মনে করছেন এটা কিভাবে সম্ভব হল এই ঘটনা কি কোন তাফসির একটা রেওয়ায় আসে এগুলো কতটুকু না ইসরায়েলি রেওয়ায় পাওয়া গেছে যে নমরুদ আমরা তো নমরুদ বলি জাল দিয়ে আসলে অন্যান্য রেওয়ায়তে নমরুদ আমরা আমরা জালকে দাল বলি অনেক অনেক সময় তেমন বলি ওস্তাদ কিন্তু আরবিতে কি ঠিক নমরুদ আমাদের কাছে হয়ে গেছে নমরুদ যাই হোক নমরুদ স্বপ্নে দেখল না একবার যে তার উন্নতের মধ্যে তার কমের মধ্যে তার জাতির মধ্যে অচিরেই একটি সন্তান জন্ম নেবে হাতে তার রাজত্ব খতম হয়ে যাবে ওই ফেরাউন যেভাবে মূর্ষা আলোচনার ব্যাপারে তার কথা এসছে তখন সে হুকুম দিল তার আদতের মধ্যে এখন থেকে কোন স্বামী স্ত্রী মেলামেশা কেউ করতে পারবে না সব আলাদা থাকো একটা টাইম পার করে দাও এতদিনের ভিতরে একটা সন্তান তাতে পৃথিবীতে না আসে কোনো ছেলে যার হাতে তার ক্ষমতা চলে যাওয়ার চ্যালেঞ্জ হয়ে যায় কোন কোনো রেওয়াতে আসছে যে কেউ কেউ এরকম জন্ম হয়ে গেলেও সে খবর নিয়ে সেগুলাকে কতন করে ফেরত যেভাবে ফেরাউন করেছে মুসা আল্লাহিসাল্লামের সময় যাই হোক কিন্তু এখন আজ ছিল তার অন্যতম উপদেষ্টা অ্যাডভাইজার অথবা তার মন্ত্রী পরিষদের সদস্য আদার এবং তার প্রধান দায়িত্ব ছিল মূর্তি পূজার তদারকির দায়িত্ব ছিল সে ছিল এই এই ডিপার্টমেন্টের হেড আজ এখন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারে না কিন্তু একদিন তার স্ত্রী তাকে মাঝে মধ্যে খেদমত করে হেল্প করতে আসে মূর্তিখানা এইগুলা লুকাফরা করতে গিয়ে ওইখানে আজার তার স্ত্রীকে পেয়ে বসে তার স্ত্রীর সাংগাতিক ইচ্ছা জাগ্রত হয়ে গেলাম তার মায়ের পেটে চলে আসলেন। এরপরে এখন তো আস্তে আস্তে এই সন্তান তো মায়ের পেটে বড় হচ্ছে তার স্ত্রীটা আর যে সন্তান তো প্যাটে চলে আসছে এই খবর যদি যায় নমরুদের কাছে তাহলে তো খবর আছে এখন সে এটাকে হাইড করে তার স্ত্রী সন্তান প্রসবের বেশ কিছুদিন আগে তাকে নিয়ে এগুলো এক গোপন জায়গায় একটি গুহার মধ্যে তাকে সেখানে রাখার ব্যবস্থা করে দিল এক পর্যায়ে মহিলা এই সন্তান প্রসব করলেন ইব্রাহিম দুনিয়াতে আসলেন এখন ইব্রাহিম কি করা যায় মহিলা তো হয়ে গেছে এখন ইব্রাহিমের তো পাইলে তো তাকে শেষ করে দিবে এখন নিজের সন্তানকে লাগে কিছু। এখন সে তার জন্য গর্ত একটা করে ছোট খাটো তাকে রেখে দিল তার স্ত্রী তাকে দুটো খাওয়া দাওয়া আসা করে মাঝে মধ্যে দেখে কিন্তু ইব্রাহিম একাই কিন্তু ওই ছোট্ট গর্তের মধ্যে আছে উপরে বড় একটা চাটান চাপা দেওয়া আছে একটু জানালা মতো আছে নিঃশ্বাস আসা যাওয়া করে একটু হাওয়া বাতার যাওয়ার জন্য টাইম টু টাইম তার স্ত্রী গিয়ে তাকে দুধ খাওয়ায় এভাবে করে রেখে আসে যাতে করে কোন হায়ান জানোয়ার বা ভালুক ইব্রাহিমকে খেয়ে না ফেলে তারা সুরক্ষিত করে রেখে আসল তো ইব্রাহিমের স্ত্রী মাঝে মাঝে গিয়ে দুধ খাওয়ায় আসতো এখন ছোট বাচ্চা মা যেতে আসতে তো অনেক সময় লেগে যায় অনেক সময় ক্ষুদা লেগে যায় পিপাসা লাগে তো কোনো কোনো রেওয়াতে আসছে স্ত্রী মাঝে মাঝে দেখত যে ইব্রাহিম তার আঙ্গুলা তো খুঁজা লাগলে কি করে আঙ্গুল যে চষে এগুলো আঙ্গুল না কোনো কোনো রেওয়ায়তে আসছে ইসরায়েলি রেওয়ায়তে যে দুটো আঙ্গুল চুসত একটা আঙ্গুলের মধ্যে চুষলে মধু আসত আর একটা আঙ্গুল চুষতে আসত মধুর মধ্যে তো সমস্ত নিউট্রিশন আছে খালাস ইব্রাহিম আল্লাহ সালামের বড় হতে আর কোন অসুবিধা নাই গ্যাপ হয়ে গেল তার মা আসতে দেরি হলো কোন অসুবিধা নাই এরকম করে সেই বড় হচ্ছে আস্তে আস্তে তার বয়স হয়ে প্রায় তিন বছর তিন বছর বয়স হওয়ার পরে আস্তে করে তখন সে তাকে বের করে নিয়ে আসছে কারণ ওই নমরুদের টার্গেট ছিল যে ছোট বাচ্চাদেরকে কত করা আর এই বাচ্চার বয়স আর নবী তো নবীদেরকে তো আল্লাহ তারা শারীরিক গঠনও ভালো করে দেন তো তার গঠনটা তিন বছরে এমন হয়ে গেছে মনে এখন তাকে দেখলে তো ওই যে নিষেধাজ্ঞার শেষ পর্যন্ত ইব্রাহিম আলাহিসাল্লাম মোটামুটি পরবর্তী পর্যায়ে তাকে বের করে নিয়ে আসা হলো যখন তাকে এই গুহা থেকে পাহাড়ের ওখান থেকে নিয়ে আসা হলো প্রথমে ইব্রাহিম আলাই তার আমাকে বললেন মান আমার রব কে তো মহিলা তো আল্লাহর রব সম্পর্কে কিছু জানার কোন তফিক হয় মূর্তি পূজার বিরাম সব ডা তার স্বামী তো বললে তোমার রব কে তোমার রব তো আমি কয়লা আনা রব্বুকে আপনার রব কে কয়লা আবু কে তোমার বাবা আমার বাবার রব খেলে কলাত নমরুদ নুমুদ তার রব কল অমান রবহু নমরুদের রব কে কলাত এখন মা বিরক্ত হয়ে গেছে গালের মধ্যে টু মাছ পর্ষণ করেছিল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 Salma Designer Abaya House 118 Whitechapel Road London E1 1JE Wa alimat annahu alladhi yadhbu mulkuhum ala yadayhi Ekhon maer khobor hoye geche je Nimrud er khomota boday er hatai jabe Amar ghore bidosh ei chij e বড় হওয়ার পরে আস্তে আস্তে বড় হচ্ছে এরপরে যখন প্রথম নিয়ে আসলো তো নিয়ে আসার পরে সন্ধ্যাবেলা নিয়ে আসছে দিনে বেলা আনে নেই সন্ধ্যাবেলা নিয়ে আসছে জান্না আ কাউ কা বা যখন রাত্রের অন্ধকার নেমে আসার একটু পরে তারা গুলো উঠে তখন তারা তারা গুলো উঠার পরে তিনি বললেন এই যে তারা গুলো আলো নিয়ে আসছে হবে তো তারাগুলোই আমার রব হবে এই তারা তারা তো সময় অনেকক্ষণ থাকে না পুরো রাত থাকে না তখন বলে যে না যারা ডুবে যায় এদেরকে রব হিসাবে আমি পছন্দ করি না এরা কেমন রব হবে ডুবে গেলে আবার রব তো আসা করবে না এরকম ডুবে যাবে না এখন তিনি যে এটা আমার রব, এটা কি করে সম্ভব এটা কি নবীদের পক্ষে বলা সম্ভব এ ব্যাপারে অনেক বিভিন্ন মন্তব্য করেছেন হা দা মিনহুফি মহলাতিনুফলিয়েজ্জা যে এটা তো বলেছেন তিন বছর বয়স তা ওনার এখন তো মাসুম অবস্থায় এখনো ম্যাচুরিটি হয়নি অনেক জ্ঞান অর্জন করেননি কাজে সেই হিসাবে মাসুম বাচ্চার কথা এটা তো কোনো গুনা হয় না মাসুম বাচ্চা অনেক সময় আমি একটা এক্সাম্পল দে এক ভাই আছেন এক মুরব্বী ওনার লন্ডনে ওনার কোন এক জায়গায় বাসা তো ওনার ঘরের পাশে আছে মসজিদ মসজিদের ইমাম সাহেব ওই তখন ওনার ফ্যামিলি ছিল না মসজিদের একটা কামরা আছে ওখানে উনি থাকেন আর এই ছোট বাচ্চা মসজিদে যাওয়া আসা করে বাবার সাথে বক্তব্য করতে যায় তিন বছর চার বছর এরকম হবে পাঁচ বছর একদিন বাচ্চা দেখে মা বাবার সঙ্গে হাঁটতেছে রাস্তায় যে ইমাম সাহেব আসতেছে তো এখন বাবাকে বাবা ওই যে আল্লাহ আসতেছেন আল্লাহ আসছে কি বলতে সেটা আল্লাহ কেমন হলো কারণ তোমার বলছে না যে ওই যে মসজিদ আল্লাহর ঘর ইমাম সাহেব তো আল্লাহর ঘরে থাকেন ওই ঘরে থাকেন তো একদিন এভাবে বলেছেন তাই গুণা হবে না এটার মধ্যে কোন আইন নাই এটা হলো আবার কেউ এই ব্যবসায় দিমত করে বলেছেন যে না এটা হইতে পারে না নবীদেরকে যত নবীদের ইতিহাস পাওয়া যায় তারা অবুধ অবস্থাতেও সে করেন উচ্চারণ করেননি বরঞ্চ এই যে আল্লাহ তাল মালাহসামাওয়ার আদৌ দেখিয়েছেন আগে থেকে এগুলা ওনাদের মেয়ে বাইল বয়সে কি সেরকম আস্তে আস্তে এসে গেছে তবে একটা ধারণা হয়তোবা হয়েছে যে আল্লাহ তালা সম্পর্কে তিনি নূর তাই না যে আল্লাহ তালার অস্তিত্ব আল্লাহ তালার পোশাক আশাক আল্লাহ তালার সবকিছু কিসের ভিত্তিতে নূরের ভিত্তিতে যেমন তিনি মেয়েরা যে গেলেন রসলাম উনি আসার পরে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো মা আয়সা ওনাকে জিজ্ঞেস করলেন পরবর্তী পর্যায়ে যে আপনি কি আল্লাহকে দেখেছেন মেয়েরাজে গিয়ে দেখুন তিনি বললেন নূর আল্লাহ তিনি তো নূর ওনাকে আমি দেখবো কেমনি আবার আরেকজন জিজ্ঞেস করছে আছে আরেকটা নূর দেখেছি আল্লাহ অস্তিত্ব নূরের অস্তিত্ব এমনকি দিন জান্নাতে তখন মোমিনা আল্লাহ তালাকে দেখবেন তখন প্রথমে যখন আসবেন তিনি দিদার দর্শন করে দেওয়ার জন্য তখন একটু আল নূরের আলো চলে আসবে অতপর এই নুরের আলোয় ঢাকা থাকবে আসতে করে আল্লাহ আল্লাহ তারা নিজের নুরের পরিচয় দিয়েছেন তাহলে ইব্রাহিম আল ইসলাম যারা অন্নতাশ্রী করেছেন তারা বলেছেন যে তিনি জানতেন যে আল্লাহ তালার পরিচয় হচ্ছে পরিচয় তো এখন যখন তারপরে আলোটা মনে হয়েছে কিছুক্ষণ পরেই ডুবি দেওয়ার পরে ওনার কাছে ক্লিয়ার হয়ে গেছে না এটা আল্লাহ না তো এটা হচ্ছে বাকি মন্তব্য যে এখানে তিনি আল্লা তালাকে তিনি কোন সেরে করেননি বরঞ্চ এটা একটা প্রাথমিক ধারণা এসেছে নূরের সঙ্গে যেহেতু আল্লাহ সম্পর্ক আছে কারণ তিনি নিজেই আল্লাহ বলেছেন অজনুবনি ও বানী আনা আব্দুল আসনাম যে আল্লাহ আমাকে এবং আমার সন্তানগুলোকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন তিনি নিজের সন্তানদের ব্যাপারে এইভাবে চেয়েছেন আল্লাহ তালা ওনাকে এরকম কোন সেকের দিকে কোন আকিদা বের করাবেন মুখে দিয়ে এটা সম্ভব হয় না তারপরে পালাম্মা যখন দেখলেন তিনি এটা ডুবে গেছে তখন বুঝলেন যে না হতে না এটা আমার রবনা এগুলো আমার রবনা তো কিছুক্ষণ পরে কি হলো পালাম্মা রাবা যে কিছুক্ষণ পরে আবার যখন চন্দ্র উঠে আসলো চন্দ্রটা একটু পরে উঠে যখন চন্দ্র বড় হয় প্রথম দিকে তো আল্লি উঠে তাই না পরে আস্তে আস্তে চাঁদটা বড় হয়ে গেলে একটু পরে উঠে তারপরে যখন চাঁদ উঠল চাঁদ দেখে তিনি কি বললেন এই না এটা আমার হতে পারে নূর কেন্দ্রিক হয়ে গেল সম্ভবত এটা আল্লাহ তালার পরিচয় হতে পারে জাস্ট ইমাজিনেশন ধারণা খেয়াল কিছুক্ষণ পরে তিনি অপেক্ষা করলেন কনফার্ম তিনি কনফার্ম করেন নাই কনফার্ম হওয়ার অপেক্ষায় আসেন ইনামী রী লাউমিদ যখন চন্দ্র ডুবে গেল তখন তিনি বললেন সর্বনাশ আমার রব যিনি আসল আল্লাহ আমার রব তিনি যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব তাহলে তিনি আল্লাহর পরিচয় ওনার মাইন্ডে আছে কিন্তু আল্লাহকে দেখা যায় কি না এটার কনফিউশন মাত্র হয়েছিল আর নূর দেখে মনে করছেন আল্লাহর কোন অস্তিত্বের আবির্ভাব দেখা যাচ্ছে কি না। কিন্তু অরিজিনালি ওনার মাইন্ডে আছে চান পরেই বলে যে আমার রব আমাকে হেদায়ত না দিলে তো আমি গোমরা হয়ে যাব। এটা সেটাকে রবের অস্তিত্ব ধরে নেব তাহলে বোঝা গেল যে তিনি একদম আনক্লিয়ার ছিলেন না এরপর যখন সূর্য উদিত হলো সকাল বেলায় চন্দ্র ডুবে গেছে তারপরে সবে সাদা হয়ে গেছে এরপরে এখন সূর্য উঠল। এটা উঠার আগে কেমন আলোকিত হয় পূর্বাকাশ কি পরিমাণ আলোকিত হয়ে যায় তিনি তো আল্লাহকে খুঁজছেন এতে গর্ত থেকে বের হয়ে নিয়ে আসা হয়েছে ওনাকে উনি এখনো দেখেননি এগুলো এই তিন বছর পরের কথা চলতেছে এই প্রথম সূর্য দেখলেন এত আলো দেখে মনে হবে কি আলো নিয়ে আসতেছে যেটাই হোক আবার আল্লাহ নমুনা মনে হয় তারপরে সূর্য উঠলো উঠতে উঠতে দিন চলে গেল তিনি এখনো নিশ্চিত না কি হয় দেখা যায় ডুবে না থাকে আগেরগুলা তো ডুবে গেছে এরপরে তখন দেখলো এই এটাও ডুবে গেলো সন্ধ্যা বেলায় প্রথমে বললো হা আকবর এটা তো সব থেকে বড় সারা দুনিয়া আলো কে করে ফেলেছে এত আলো এটা সম্ভাবনা হয় কি না এটা তো অনেক বড় দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে তখন সেটা ডুবে গেল তখন তিনি বলেন হে আমার কম আমি ক্লিয়ার হয়ে গেছি এক এগুলো কিছুই আল্লাহ তালার অস্তিত্ব নয় এবং তোমরা দাসের করছো এগুলো থেকে আমি পরিপূর্ণ মুক্ত আমি আমার আসল আল্লাহর রবের খোঁজে থাকবো কিভাবে তাকে পাওয়া যায়নি কারণ তিনি এগুলো মাহবুদ নয় তিনি কনফার্ম হয়ে গেছেন প্রথমে একটু ধারণা এসেছিল কিন্তু এটা ওনার ইমাম হিসাবে তিনি সেই পর্যায়ে পৌঁছেননি তিনি মুক্তই থেকেছেন যেভাবে অন্য নবীরা শেখ মুক্ত এরপরে তাকে আল্লাহ দেখিয়েছেন মালাকুতাম বয়সে ছোট বয়সে দেখা সুযোগ হয়েছে স্বপ্নে দেখাম করেছেন আল্লাহ সেটা ওনার মাইন্ডে আছে আল্লাহ তালার অস্তিত্ব সৃষ্টি কর্তা ভেরি ক্লিয়ার আছে কিন্তু ফিজিক্যালি দেখা দেয় কিনা নূর দেখে কনফিউজ হয়েছিলেন অরিজিনাল ইমান এক আল্লাহর অস্তিত্ব ওনার মাইন্ডে স্টিল আছে সেদিকে আমার ফেরত আসলেন সূর্য দুবার পরে বললেন কি আমি আমার চেহারাকে মোতাবজে করে দিলাম আমি আমার চেহারাকে ওই মুখে করে দিলাম তার মুখ মুখের দিকে আমার চেহারাকে ধাবিত করে দিলাম যিনি আসমানগুলো এবং জমিনকে সৃষ্টি করেছেন হানিফা হানিফ অর্থ কি হানিফ অর্থ হচ্ছে যে মা হক যে হকের দিকে থাকে। আর কোন কোন তাফসির এসেছে হানিফার্থ হচ্ছে যে সেরেক করে না পরের আয়াতা এই হানিফের তাফসির করছে ওমা মা আনামিল মুশ্রেকিন আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত নই আমি সেরেপ করি না করব না তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভিতরে আল্লাহ এই তহিদে ধারণা ছিল কিন্তু আল্লাহ কোথায় কি হালতে আছেন সেটা তিনি এবং আল্লাহ তল্লাহকে ডাকতে হবে কিভাবে আল্লাহকে ইবাদত করতে হবে এখনো জানার সুযোগ হয়নি যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামু আল্লাহ তালাকে এভাবে জানতে পারেননি ডাকতে পারেননি কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামু সেদে করেনি তিনিও হানিফ ছিলেন শুধু রসুল্লাহ সাল্লাহাম ন মক্কা শরীফে তখন মেজরিটি আরবরা মূর্তি পূজা করতো কিন্তু সবাই করতো না অল্প কিছু লোক পাওয়া গিয়েছিল তারা হানিফ ছিল মূর্তি পূজা করতো না কিন্তু কেমন আল্লাহ তালাকে ইবাদাত করতে হবে এই তরিকা তাদের কাছে ছিল না ইব্রাহিম আল্লাহ সালামের তরিকা এবং অন্য নবীরা ঈসা আল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম ছিলেন এই তরিকা তাদের কাছে থাকেনি বিকৃত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারা আল্লাহ তালার ইবাদত করার তরিকাটা খুঁজে পায়নি কিন্তু তারা সেরে করে। এদেরকে বলা হতো হানিফ ইব্রাহিম আলাহ সাল্লাম নিজে হানিফ নবী মোহাম্মদ হানিফ ছিলেন মক্কা এরকম কিছু সংখ্যক লোক হানিফ ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই কথাটাকে আল্লাহ তালা কোথায় ঢুকিয়ে দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাহ মাধ্যমে নামাজের মধ্যে এই কথাটাকে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন ইন্নিহার তাহলে আল্লাহ তারা কত পছন্দ হয়েছে আমরা ইন্নিবাদ ইন্দিওয়াতু ইন্নিবাদ জাহু হিসাবে এরকম কোন নাম কোরআন হাদিসে আসে নাই নাম আসে দোয়াউল ইস্তেফতাহ দোয়াউল ইস্তেফতাহ এখন ওলামা কিরাম বলছেন যে না রসুল উল্লাহ সাল্লাম নামাদের বিছানা দাঁড়িয়ে পড়েননি তিনি কোথায় পড়েছেন আল্লাহ আকবার আকবরি তাহারিমা করে সব হা তারপরে পড়েছেন আল্লা আমার মধ্যে আর আমার গুনার মধ্যে এত দূরত্ব পয়দা করে ফেলেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব আছে অর্থাৎ গুনাগুলো আমাকে সরিয়ে নেন এগুলো আমার কাছ থেকে মা আমাকে মাফ করে দেন গুনা মাফ করে দেন আর গুনার এরকম বেশ কয়েকটি দোয়া তিনি পড়েছেন বিশেষ করে যখন নিজে একলা নফল নামাজ পড়তেন এই আল এই সবগুলো তিনি এই সময় পড়তেন এগুলো সবগুলোকে কি বলা হয় দোয়া উল এস্তেফ আসতে এগুলা বেশি করে পড়তেন তিনি ফরজ নামাজে না কারণ ফরজনামাজে এত লম্বা করলে মুসলিদের কষ্ট হবে সেখানে সব হা নাকা পরেই চলে বিতেন কিন্তু এই মেজরিটি দোয়াগুলো পড়তেন বিছানায় দাঁড়িয়ে পড়ে নিউজ যেটা পড়ে আসে কোনো গুণা হবে না তাতে সব হবে কিন্তু সব বেশি হয় যখন মানুষ সুনতকে ফলো করে কাজে যদি আপনি সুননতকে ফলো করে বেশি সব পেতে চান তাহলে আল্লাহর পড়ে হানাকা এরপরে ইন্দ আলীহী এভাবে পড়বেন ঠিক আছে এটার মধ্যে আবার কেউ কেউ বলব যে আল্লাহ সব দেখি এখন উল্টে যাচ্ছে শুনলেই লোকেরা মনে করে উল্টে গেল এখন হ্যাঁ আমরা শিখছি আমি ছোটকালে শিখেছি এখন যখন হাদিস পরে দেখলাম যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই জায়গায় পড়েছেন শেখার পরে এখন ওই জায়গায় পড়বো বেশি সবাবের জন্য এখন কম সব নেব কেন তাই তারপরে কেউ যদি আগে পড়ে ফেলে যেমন আমার মাঝে মধ্যে আগে অভ্যাস আছে মুখে দিয়ে চলে আসে এখন আগে মুখে দিয়ে চলে আসলে কোনো বেদা হবে না গুণা হবে না অসুবিধা নাই এগুলা কিন্তু আপনি যদি বেশি সব নিতে চান সন্ন্যতকে বেশি অনুসরণ করতে চান তাহলে নামাজের ভিতরে পড়ার মধ্যে সব বেশি তাহলে ইব্রাহিম আলাহ ইসলামের এই ঘোষণাটা আল্লাহ তালা অনেক পছন্দ করলেন যেটা নবী করে রিমসালাম পরবর্তী পর্যায়ে নামাজের মধ্যে এটাকে নিয়ে এসেছেন আর এটাই হলো আমাদের আল্লাহ তাল সঙ্গে সম্পর্কের ভিত্তি তা পরিচয় যে আমরা আকার জমিনে সৃষ্টিকর্তার চেহারা কি মোতাবাজ্ করি আমাদের চেহারা সবসময় আল্লাহর দিকে থাকবে আমরা মোতাবাজ্জাহান ইলা ইল আসল জিনিস কিন্তু আমরা বলি নিহতের মধ্যে মোতাবাজান দিকে চেহারাকে ঘুরাই দাম তো কাবা তো মেন টার্গেট না আসল হচ্ছে আল্লাহ তালা এমনকি কাবা সরিফের সামনে যখন থাকি আমাদের প্রার্থনা দোয়া কি কাবা কে কাবা আমাদের দোয়া শুনবেন কে শুনবেন আল্লাহ শুনবেন আসল আসলে চেহারা দিকে আমরা যে কোন সময় নামাজের সময় দোয়ার সময় বিপদে আপদে আশ্রয় নেওয়ার সময় কোন মখলুকের দিকে আমাদের চেহারা না ফিরিয়ে কার দিকে ফিরবো আল্লাহ তালা দিকে ফিরবো এটাই হলো আসল তাওহিদ ইব্রাহিম আলাই সালাম এই তাহিদের ঘোষণা দিলেন তার জাতির কাছে ছোট বয়সেই কিন্তু তখন তিনি এরপরে আস্তে আস্তে এক পর্যায়ে তিনি যখন নবী হয়ে গেলেন তারপরে এখানে পুরো ইতিহাস আসেনি এক পর্যায়ে আল্লাহ একটা বয়স হয়ে গেলে তখন আল্লাহতাল নবীদেরকে নবোধ্যান করেন ওনার জার্নি কন্টিনিউ করছে তাদের সঙ্গে প্রথমত পিতা সঙ্গে কথা হলো এরপরে যখন নবীদেরকে আল্লাহতালা দাওয়াতি কাজ করতে বলেন তখন তিনি দাওয়াতি কাজ করা শুরু করে দিলেন প্রথম মূর্তি পূজা না করার কথা বলেছেন কিন্তু আল্লাহকে কেন এই বাতা করতে হবে ওটা তো জানা নাই এখন পরে আল্লাহ শিখিয়ে দিলেন যেভাবে সব তুলে ধরেন নি ওনার কি তাও বলেননি নামাজ পড়তে হবে কিভাবে তাও বলেননি খালি কি বলেছেন একরা বেশ মেয়ে রবিকার যে আপনাকে সৃষ্টি করেছেন সে রবের নামে একটু পড়েন ওই নামের পরিচয় ওনার জানা হোক রবের পরিচয় কি তিনি তার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যিনি তিনি আকার জমিন সবগুলো নবীদের কাহিনী একরকম হচ্ছে না আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লামকে বললেন এক রবসমে রবকে আল্লাহাদি তারপরে ছেড়ে দিলেন এখন নবী মোহাম্মদ সাল্লা কি দেখলেন কি হলে কি করতে হবে কিছু ক্লিয়ার মেসেজ আছে না কি দেখলাম কি পড়তে বললো বললাম তো শুনলাম এখন কি করবো কি দেখলাম এটা পরে আসলেন আনহা কি বললেন এসে কি দেখলাম আমি আমাকে জড়িয়ে ধরলো একজনে সাংঘাতিক ভাবে এরকম জিনিস কোনোদিন দেখিনি আমি আমাকে বললো আমি পড়তে পারি না তিনবার আমাকে বললো এইভাবে পড়াই পড়লাম সাংঘাতিক ঘাবড়িয়ে গেছেন বেশি ঘাবড়িয়ে গেলে মানুষের কি হয় শরীরে জ্বর চলে আসে জামু জামী ঘরে এসে বললেন রসুল তখন তিনি কি বললেন যা দেখছেন ভালো ছাড়া খারাপ কিছু হবে না কারণ আপনি এত ভালো মানুষ তো এই নু নাওয়া আলা আপনি সমস্ত অসহায় মানুষকে সাহায্য করেন সবার উপকার করেন কারো কোনো ক্ষতি করেন না এত ভালো মানুষকে দিয়ে খারাপ কিছু করানো হবে কোন খারাপ জিনিস তার কাছে আসতে পারে জিন ভূত কিছু এইগুলা কিছু হবে না আমার বিশ্বাস কিছু যদি এসে থাকে নিশ্চয়ই ভালো কিছু আসছে তাকে সান্তনা দিলেন কিরকম মহিলা তাহলে রসুল নিজে এখনো শিওন না ওনাকে বিবি সান্ত্বনা দিতে হচ্ছে তারপরে কি বললেন চলেন দেখি আমার চাচা কোন রেবাতে চাচা হতো ভাই ওরা কাইড নেই না ও তার কাছে যাই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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জে পণ্য সামগ্রীতে ওয়ান জে ইন যারা ইসা ইবাদা আল্লাহর ইবাদত লোকের মধ্যে একজন ছিলেন কেবল তার কাছে গিয়ে এবং তিনি ভালো এক্সপার্ট ছিলেন তার কাছে গিয়ে সব কাহিনী বলার পরে তিনি কি বললেন নামুস আপনার কাছে তিনি হচ্ছেন নামুস অর্থাৎ জিব্রাই ও নিয়ে এসেছেন আপনি আল্লাহ নবী আপনার দায়িত্ব আসছে অচিরেই আপনি সব খবর পাবেন আপনি এখন রেস্টে থাকেন কোন চিন্তার দুশ্চিন্তার কারণ নাই আল্লাহ তালা আখির নবী হিসাবে আপনাকে সিলেক্ট করে ফেলেছেন আপনার নবুতের অ্যাসাইনমেন্ট দিয়ে খবর কচিরেই আসতেছে তো আমার আফসুস আমি তো বুড়ো হয়ে গেছি কখন মরে যাই যখন আপনার কম আপনাকে আপনার দেশ থেকে বহিষ্কার করবে আপনাকে নির্যাতন করবে আপনাকে বিরুদ্ধে দুশ্মনী করবে আমি যদি তখন একটা যুবক হতাম আমি আপনাকে জান দিয়ে সাহায্য করতাম কিন্তু আমি তখন এখন বুড়ো মাজুর হয়ে গেছি কিছুদিনের মধ্যে তিনি ইন্তিকাল করে ফেলেছেন তারপরে আল্লাহতালা নাজির করলেন কুম দিয়ে থাকা কম্বল মোড়ো দিয়ে শুয়ে থাকা লোকটি উঠেন উঠেন লোকদেরকে দাওয়াত দেন আপনি নবী আপনার দায়িত্ব হচ্ছে লোকদেরকে আল্লাহ দিকে ডাকা ওই ওয়ারাকার কথার সঙ্গে মিলে গেল তিনি বুঝলেন ওনাকে নবী হিসাবে পরিষ্কার ঘোষণা এসে গেছে তারপরে আল্লাহ তারা নামাজ শিখাই দিলেন নামাজ পড়েন আল্লাহকে তাহলে নামাজ কিভাবে পড়বেন খবর পেলেন এভাবে আমাদের নবী সাল্লি সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম এইভাবে পর্যায়ক্রমে নবুতের দায়িত্ব পেয়ে গেলেন পেয়ে এখন তিনি লোকদের কাছে আসি দাওয়া দেওয়া শুরু করলেন বললেন হু কৌম কৌলা তু হিফিলক হুমা তু শ্রী কু নী ইয়িক ইফলা তু তিনি যখন তাহার কৌমকে দাব দিলেন সে তা ওহীদের দিকে সেরেক থেকে দূরে সরে আসতে বললেন আল্লাহ পরিচয় তুলে তখন তার জনগণ তার বিরুদ্ধে শুরু করে দিল তার সঙ্গে ঝগড়া করা বিতর্ক করা তাকে থামানোর জন্য তার কথা বলেন তোমরা আমাকে প্রতিবাদ করছো আমার বিরুদ্ধে সবাই সমবেত হয়েছ আমার সঙ্গে তর্ক করছো আল্লাহর ব্যাপারে এটাকে আমার নিজের কোনো কথা বলছি আমি আমার আল্লাহ আমাকে খবর দিয়েছেন অহির মাধ্যমে খবর এসেছে ওখাধাদান তিনি আমাকে হেদায়ত দিয়েছেন তোমরা আমাকে ভয় দেখাও তারা কি বলে জানেন এই শোনো যদি তুমি এই সমস্ত কথাবার্তা আমাদের মা বিরুদ্ধে বলো তোমার উপরে কি অভিশাপ আর আজাব গজ বাড়বে তুমি জানো আমার মনে আছে আমি তখন মাদ্রাসা কেবল এ দু বয়স হয় নাই কিন্তু তারপরেও মাজার পূজার কিছু লোকজন আছে আসেনা আমাদের বাড়ির থেকে মাইল দুই তিনিক দূরে এক নকল মাজার বানিয়ে ওখান থেকে ওই চান্দা কালেকশন করতে আসে তা আমি জানি দুই নম্বর তা আমি তো ছোট মানুষ আমার এত সাহস নাই আমি ভিতর থেকে বলতেছি এই ভন্ড এখান থেকে চলে যায় এই বাড়িতে কিছু পাবি পাবিনা সব তোরা ভণ্ড খুব করে আচ্ছা করে বলছি কিন্তু এদের সাহস নয় সামনে এসে তার সঙ্গে মোকাবিলা করবো ছোট মানুষ তারপরে সে যা বলা শুরু করে দিল তোর উপরে আল্লাহর অভিশাপ নাজিল হবে তুই কি বলছিস এত বড় কথা বলেছিস খুব করে সে বলা বলি করলো তা আমার ফ্যামিলি মেম্বার কেউ ভয় পেয়ে গেলে আল্লাহ কোন মুসিবত আমার নাজিল হয় তারা বলে যে ইব্রাহিম আল্লাহ ইসলাম তাদেরকে বলেন যে দেখো তোমরা আমাকে আল্লাহ তালা সম্পর্কে এগুলো বলো ভয় দেখাও যে আমার উপর মূর্তির অভিশাপ লাগবে আমি ধ্বংস হয়ে যাব হালাক হয়ে যাবো হয়ে যাব। আমার ক্ষতি হবে তোমরা যেগুলো আমার কোন ক্ষতি করবে নেবা এবার আমার যদি ক্ষতি হয় কোনো সময় আমার বিপদ আপদ আসে অসুখ হয় শরীর খারাপ হয় এগুলো আমার আল্লাহ হুকুমে হবে আমার আল্লাহ ছাড়া আমার ভালো করার উপকার করার ক্ষতি করার ক্ষমতা কারো নাই এগুলা যে কি রং জিনিস এবং কোনটা সহি জিনিস সেই জ্ঞানের ভিত্তিতে তিনি আমাকে এগুলো জানিয়েছেন কি এখনো শিক্ষা গ্রহণ করবে না ভুলের মধ্যেই থাকবে মূর্তির পূজা করতেই থাকবে আমি কিভাবে যেগুলার সেরেক তোমরা কর যেগুলার পূজা তোমরা কর আমি কিবা কেন ভয় পাব সেগুলো অথচ তোমরা সেরেক করছো আল্লাহ তালার সঙ্গে সে আল্লাহর ভয় তোমরা করো না যে বিষয়ে তোমাদের কাছে কোন দলিল প্রমাণ আল্লাহর কাছে অন্যায় মন গোড়া মূর্তি মাবুদ বানিয়ে পূজা করো তোমরা আল্লাহ আজাব নাজিল হতে পারে তোমাদের প্রতি এটার না আর আমাকে উল্টা তোমাদের ভয় তোমরা যদি সত্যি জানো তোমাদের জ্ঞান থাকলে বলো কোন দলের ভয় পাওয়া উচিত তহিদওয়ালাদের ভয় পাওয়া উচিত বাতিল মোশেক মাহুদের কাছ থেকে না উচিত যে আল্লাহ তারা শেরেক করছে কার ভয় পাওয়া উচিত না আমি তোহিদওয়ালা কেন ভয় পাব তিনি বলছেন আল্লাহ যারা ইমান এনেছে সত্যিকার ইমান মাবুদের প্রতি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি এবং যাদের ইমানের মধ্যে কখনো কোনটা ইনার হচ্ছে সবচেয়ে বড় দুলুম যাদের ইমানের মধ্যে কখনো সেরেক ঢুকেনি বা নেই তাদের জন্য প্রকৃত নিরাপত্তা তারা হৃদায়ত প্রাপ্ত হয়ে যাবে যদি ঢুকে জীবনের মধ্যে তাদের কি নিরাপত্তা দান করবেন একটি হাদিস এসেছে যে আল্লাহ তালার হক হচ্ছে বান্দার প্রতি যে আল্লাহর তারা ইবাদত করবে লাশ বিয়ান ইশুকু বিহি সাইয়া আল্লাহর হক মানুষের মানুষের দায়িত্ব আল্লাহর এক আবাদত করা আর তাদের তার সঙ্গে কাউকে শরিক না করা আর মানুষের হক কি আল্লাহ তাদেরকে জাহান নামে জ্বালাবেন না শেরেক না করলে আল্লাহ তাদেরকে জাহান নামে জ্বালাবেন না এটা যে শেরেক করে না তার পাওনা হয়ে যায় আল্লাহ তালার কাছে তাহলে শেরেক না করলে তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তা জাহান নাম থেকে তারা নিরাপদ থাকবে আর যদি শেরে করে কিন্তু অনেকে এবাদত করে জাহার নামের আগুন থেকে নিরাপত্তা হওয়ার পাওয়ার কোন সুযোগ আছে তাদের কোন এ বাদত কবুল হবে হজ করলে ওমরা করলে কবুল হবে রমাদানের রোজা রাখলে কবুল হবে যদি মাদার পূজা ছেড়ে না দেয় রমাদানের একটি রোজাও কবুল হবে না কোন হজ রোজা নামাজ এক রাখাতেও কবুল হবে না অহমুল মুহতাদুন আর পাবে না তারা গোমরাহির মধ্যেই থাকবে এবং এই গোমরাহী নিয়ে তুমি যদি শেরে করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না এগুলো কার কথা আল্লাহর কথা নাকি আমাদের নিজেদের কার কথা আল্লাহর কথা কোরআলের কেউ যদি সেরে থাকে তার আকিদার মধ্যে তাহলে তার নামাজ রোজা হজ এবার কিছু কবুল হয় না পঙ্গশ্রম করলো সারা জীবন এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অতিম আল কৌমি নিমিম আলিম এই হচ্ছে আমাদের হুজ্জাত আমাদের দলিল প্রমাণ যুক্তি আমাদের কাছ থেকে এগুলো আমি দিয়েছি কাকে ইব্রাহিমকে তা কৌমের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তিনি এমন যুক্তি মুখ্যম যুক্তি দিয়েছেন এমন দালিলিক কথাবার্তা বলেছেন প্রমাণ ভিত্তিক কথাবার্তা বলেছেন এগুলো সামনে তাদের কোনো জবাব আছে তিনি বলছেন তোমাদের দা পারো তোমাদের তোমাদের মূর্তিগুলো আমাকে একদম অভিশাপ দিয়ে বরবাদ করে দিক দেখো করতে দাও দেখি আমার কি ক্ষতি করে আর আমার আল্লাহ তোমাদের ক্ষতি করলে তোমাদের যে ইব্রাহিম বলল যে তুমি কার দাওয়া দেবে যে যিনি রব তার দাবাত তো আমি তো সবার রব আর কার দাওয়াত দেওয়া তুমি আপনারও রব আছে সবার রব আছে সবার রব আপনার রব আপনি রব না আপনি মবুদ না বলে কি তোমার রবের কি কাজ করে আমার রব জীবন দেয় মৃত্যু দেয় সব কিছু তার হাতে আমিও জীবন দেই মৃত্যু দেই কেমনকে ধরে নিয়ে আসলো কয়েদখানা থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি একজনকে বললো হত্যা করে ফেল হত্যা করে ফেলল আরেকজনকে বলে তাকে ছেড়ে দাও মুক্তি দিয়ে তা মুক্তি দিয়ে দিল এই দেখো আমি জীবন নেই আর জীবন দেই আর কি তখন তিনি কি বললেন আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উঠান ক্ষমতা থাকলে আমার রবের সঙ্গে কাফের তার কোন জবাব আছে আর এখন চুপ করে বসে গেল তিন কাহ যাত হচ্ছে আমার পক্ষ থেকে যুক্তি দলিল প্রমাণ দেখেন যে ইসলামের কথাগুলো আমরা বলতে হবে কোরআন হাদিস থেকে যুক্তি প্রমাণ দলিল আল্লাহ থেকে নিয়ে অনেক আমল আমাদের সমাজে পরিচিত হয়ে আছে আসে সবাই করে আসে সমাজে সবাই করে বিভিন্ন কোনটা দলিল আছে কোরআন হাদিস কোন কোনটা দলিল নাই এখন যখন দলিল নাই তখন লোকেরা বলে আপনি আবার কোন জায়গায় এটা পেলেন সারা জীবন করে আসলাম বা আপদাতের থেকে এখন দেখি উল্টা কথা বলেন দলিল কোরআন হাদিস থেকে আছে কোন রাতের এবাদত নাই কোন দিনের ও রাখতে হবে কোন দিনের ওদের রাখার দরকার নাই এগুলো আমরা আবিষ্কার আমাদের বাপ দাদার হিসাব করে দিয়ে যাবেন নাকি আল্লাহ এবং তার রসুলের কাছ থেকে আসবে তো বলবেন যে দেখেন আমাদের আলেম তো সবাই আপনারাও আলেম ওনারাও আলেম তো কার কথা শুনবো এই যুক্তিটা প্রায় লোকেরা দেয় খুব দামি যুক্তি মনে হয় উহ এত দামি যুক্তি আরে কোরআন হাদিস পড়েন চোখ দুটো খুলি আমরা আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন আমরা পড়ি না কেন কি আছে এই হাদিসে কি বলল এই হাদিস সার ভিত্তি কোথায় কোরআনের আয়াত কি বলল তার ভিত্তি কোথায় এগুলো পড়ার ব্যবস্থা আল্লাহ তালা দেন নাই আমাদেরকে নাকি সব শোনার কথা তিনি কি বলেন এটা শুনলাম তিনি কি বলেন ওটা শুনলাম সার আমরা কনফিউজ হয়ে গেলাম আজখান দিয়ে আমি প্রায় বলি এমন একখান দুর্বল ইসলাম আল্লাহ তালা আপনাকে আপনাকে আমাকে দিলেন যে একদিনে ওয়াজ করে বলে উত্তর দিকে যাও আরেক ওয়াজ করে বলবে দক্ষিণ দিকে যাও আপনি কি করবেন বুঝতে পারতেছি না এরকম ইসলাম আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন কখনো কিতাবুল্লাহ রাসোলীর উজ্জ্বল দলিল প্রমাণ সব নবীদেরকে দিয়েছেন আমাদের নবীদেরকে দিয়েছেন এই উন্নতকে তিনি রেখে গেছেন গল্প কাহিনী কেসা সারা রাত ব্যাপী দলিল খুঁজে বের করো তার ভিত্তিতে আমল করা এগুলো তিলকা হুজত না আল্লাহ বলেন এগুলো আমার হুজত হুজ দলিল প্রমাণ ইব্রাহিম আমি ইব্রাহিমকে দিলাম তার জন্য তাকে আমি তৌহদের উপরে রেখেছি এখনো মুসলিম উম্মার মধ্যে অনেকে আল্লাহ তালা তহিদের উপরে রাখবেন বাকিদেরকে মাজার কেন্দ্রিক শেরেকের মধ্যে রাখবেন তাদের কপালে এ থেকে নিস্তার পাওয়ার কোন উপায় নেই দুর্ভাগা হাকিম আপনার অনেক জ্ঞানী তিনি কিছু জানেন তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে নেব শিখিয়েছেন নবিরাস তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন আলাক তারপরে কি বলেছেন আল্লাহ তালাতে যে একরা বুক লেখাপড়া করতে হবে জ্ঞান শিখতে হবে জ্ঞানের চর্চা করতে হবে আমরা কথা দিয়ে মুসলমান হতে চাই এটা ঠিক নয় এই যে আপনার তফসিল শুনছেন জ্ঞানের কথা শুনছেন জ্ঞানের কথা পড়তে হবে আর যখন আমরা আলোচনা করি এখন তো পৃথিবীতে লাইফ কিছু ইজি হয়ে গেছে এখন আপনি যদি এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আলোচনাগুলো শুনেন আপনি একটু মনোযোগ দেন একটু আল্লাহকে আবিষ্কার করার চেষ্টা করেন নবী কিভাবে চেষ্টা করেছেন কিভাবে আল্লাহকে পাওয়া যায় একটু আমরা চিন্তা করি খালি উনিউটা ওটা বলেন উনি ওটা বলেন এস না একটু চিন্তা করেন আল্লাহতলা জ্ঞান দিয়েছে এখানে কাজে লাগাই আমরা লেখাপড়া করি